দুনিয়াটা কি সেই নরে বম এই জীবনে ডানে এই মসজিদ আওয়াজ কালকে আর একটা মসজিদ আওয়াজ কেউ কাঁদে আমার বাবা নাই কেউ কাঁদে আমার মা নাই কেউ কাঁদে আমার ভাই নাই এর যুবক আল্লাহর গোলাম আজকে নবীর তরী আমাদের বাজার করা বন্ধ হয় বলবা আল্লাহর শকর আদায় করে বলবো তোমাদের থেকে আমরা আল্লাহর নবীর মহাব্বতে অনেক উপরে অহংকারী নয় আল্লাহর নবীর মহাব্বত প্রকাশের জন্য যুব তোমার মতো যুবক স্কুলে কলেজে পড়ে দাঁড়িয়ে বের কর বাংলা করান লেই কাজে বাসায় গিয়া ডাউনলোড করে করান নামাও কোরআন শরীফের পুরাতার তর্জমা দেখার তোমার সময় নাই পাঁচটা মিনিটের জন্য তুমি কোরআন শরীফের শেষে কয়েকটা সুরার তর জোমা দেখো আলক রিয়া তুমাল كالفراش المبسوط ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون إذا زلزلت الأرض زنزالها وأخرجت الأرض وصفالها وقال الإنسان ما لها ويل المزة اللمزة الذي جمع مالا وعبده يأسد أن ماله أخلبه كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله المقبى এই কোরআ সত্য এই সুরার তর্জমাও সত্য এবার নিজের সাথে মিলায় দেখো সুরার তর্জমায় তোমার সাথে যদি মিলিয়েই যায় তাহলে তুমি কপালে লেখো শক্তি আছে কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না কেউ তোমার সাথে ঝগড়ায় যাবে না তবে শুনে নাও তোমার মাস্তানির মজা কবরে গেলে কেমন হবে আল্লাহ নবী বলে নাল কবরুরা যা তুমি না যদি বান্দা গুণা নিয়ে কবরে যা ওই অন্ধকার কবরে কেউ নাই অন্ধকার বাকি নাই চোখ দুটো করে আঙ্গুল গুলো ফাঁকা করে একটা রক্তার ভেতরে ঢুকায় দেখাই কবরে যাওয়ার পরে যারা গুণা নিয়ে যাবে অন্যায় করে যাবে ওই অন্ধকার কবরে যাওয়ার পরে দুই পাশ থেকে মাটির এমন যারা চাপ নিরানব্বইটা সাপ আর মুমিন গুনাগারের কবরে সত্তরটা সাপ আগুন ওরে আল্লাহর বান্দা কবরের রাজা বিশ্বাস করো জন্য আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল কত কবরে সাবৃচ্ছু দেখা গেল আবার কত কবরের যার কবরে আগুন দেখা গেল সাবৃচ্ছু দেখা গেল সব বে নামাজি বে পর্দাওয়ালার কবর এর নবীর মাত্র শুরু হাসরের ময়দান হবে কঠিন আজাবের জায়গা যে সূর্য অনেক দূরে তিরিশ লক্ষ মাইল দূরে আল্লাহর বলেন হাসরের ময়াদামে সূর্য থাকবে মাথার সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা সূর্য প্রকারে গুণাগরের মাথার নগজ কোনো বহুদিন তুমি অপেক্ষায় রাখছো আল্লাহ বলবে রে জাহার্নাম একটু অপেক্ষা কর আমি বিচারটা শেষ করার পরে গুনাগার গুলো তোকেই দিয়ে দিব জাহান নামের পেছনে নিতে পারবে না এদিক দিয়ে নবীরা পর্যন্ত নাপসি নাপসি নাপসি বলে কান্না শুরু করবে জমিনেও দাঁড়ানো যায় না সূর্যের বড় কঠিন এরে কাঁপা শুরু হয়ে যাবে আপনার আমার মায়ার আর নবী এই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না দায় পরে কাটবেন আর বলবেন ও মালি জাহান নামকে ফিরা আমার একটা উন্নত যেন জাহান যায়। আমার আল্লাহ দেখে বলবে কবি আপনি কাঁদবেন না আপনার উন্নতের আমি জাহান নামে দিব না আপনি একবারও কাটবেন না মাথায় উঠা ত্যাগ করে আপনি যখন মোদিরার পথে যাচ্ছিল আপনার সাথে আপনার কৌবের লোকের আপনাকে আপনি কারবার ঘর ধরে ধরে কান্না করেছেন আপনার মাও মাই বাবা আমি আপনাকে হাঁসড়ির ময়মানে কাঁদাবো ছনে বড়াবে ফিরিস্টারা বলবেন ও আল্লাহ সত্তর হাজার শিকল লাগায় যে জাহান নাম তারা ধরে রাখতে পারি না এমনকি একটু বাণি দিলে যে জাহান পানিও না কৌসারের পানিও না এই পানিটা আবে হায়াতের পানিও না এই পানি আমার দুনিয়ার গুনাগার বান্দার চোখের পানি কত ড্রাইভার দেখা যায় ড্রাইভারি করে নামা কত শ্রমিকের শ্রমিকের কাজ করে মাথায় বোঝা টানে আজান হলো মসজিদ দৌড়া হাসি মুখে সালাম জানায় ওরা রাতের বেলা কাজ করিয়াও ঘুমায় না বাড়ি গিয়া তাহার জুদের মামাজে দাঁড়ায় সে ড্রাইভরে কাড্ডা করে বলে আমাকে তুমি এ নারে আরে গরিব বানাইছ আমি গরিব হইয়াও তোমার কাছে কত মানুষ আমি জুডু গালি দেও আমি না টুবি বলে চোখে যুবক কয়দিনের বাহাদুরি করবি আজকে এই ময়দানে তোমার করে আল্লাহর কাছে ক্ষমা চাও রিজিকের মালিক আল্লাহ হাতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহবানা কোরআন একজন খাতি কান্না বুজুগের বন্ধু বানানে বন্ধু বানায় না আল্লাহ আর যেই দরবারে গেলে দেখবা আগেও বেনামাজি এখনো বেনামাজি আগে বেপর্দা এখনো বেপরদা বুঝতে হবে দরবারও খারাপ দরবার ওয়ালারাও খারাপ बंदार बंद करनाफिकी जी ना इज्जत दीबी रिजिक दीबें सम्मान दीबें हायत दीबें दिल्ट जदि भलो है हिंसा और मुनाफिकी ना थे मुना खाती একজন কান্নাওয়ালা বুজুর করে বন্ধু বানাবার তা দান করেন আয় আল্লাহ দুনিয়ার মহাব্ব দূর করে দেন আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকুরিতে দেন লেখা পড়া যারা করে পরীক্ষার্থী সফলতা দান করেন আয় আল্লাহ গুনা ঘৃণা জামায় দেন আয় আল্লাহ গুনাহের আড্ডা থেকে আমাদের হেফাজত করেন আমরা তওবার জন্য হাত তুলেছি আমাদের তহবা কবুল করে নেন কারো হাত আপনি ফিরা দিয়ে আল্লাহ সকলকে তো মজবুত রোজা রেখা মূল ডিউটি মাঝে মাঝে রেখাটা ওভার ডিউটি ধোনি মানুষ বছর একবার জাকাত একবার পাইতুল্লাহ বলো মূল ডিউটি মাঝে মাঝে মূল ডিউটি যারা পালন করবে এদের জন্য নির্ধারণ করা যান কোন সন্দেহ আমার আরো খুশি হইয়া নম্র ধামার কারুম ফেরাউনের বানানো জন্মার ওভার ডিউটি করেনা মুমিনদের আমি আল্লাহ বোনাস দিয়ে দিব আল্লাহ জাননাতে ঘর বানায় রাখছেন কেন আল্লাহ চান্না তার বান্দা কেউ জাহান নামে যাবে আল্লাহ তালা সবাইকে ডাক দিলেন আমার প্রিয় বান্দাবান্দিরা আল্লাহ বলেন না ইয়া হল মুসলিম শুধু মুমিন আর মুসলমান সামিল না তুই যদি হিন্দু ধর্ম পালন করো আিলাম তুই আবারই বান্দা। তোরে হরে কৃষ্ণ বানায় নাই তোর হিন্দু লোকটারে আমি আল্লাহ হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান এহুদি যাহা কিছু এগুলো খেয়ে বানাইছে না অন্য কেউ বানাইছে গোলাম এরা সব আদম নবীর সন্তান আমরাও আদম নবীর সন্তান আদম আমাদের পিতা হওয়াতে হিন্দু বলবদ্ধ বলে এরাও আমাদের ভাই ভাই না কথা তাই না কেন হিন্দু আদম নবী বাপ হিসাবে হিন্দু আমাদের ভাই কিনা আদম নবী আব্বা হিসাবে খ্রিস্টান আমাদের ভাই এই কথাটা যদি মুসলমান দিলের মধ্যে ঢুকাইতি হিন্দুদের মন্দিরের উপর আঘাত করতি না এই কথাটা যদি দিলে হিন্দুরা তাহলে মুসলমানের আদালতের সামনে মূর্তিটা নাইত না মুসলমান দেশটা মুসলমানের দেশ পিসে গইছে মরহুম শেখ মুজিবুর রহমান পৃথিবীর বৃহত্তম সম্মেলন ওয়াইসি সম্মেলনে দাঁড়ায় যার ওই ভাষণে বলেছিলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বাংলাদেশ মুসলমান দেশের ভেতরে মুসলমানের এই বাহাদুরি করবে ভিন্ন কেউ বাহাদুরি করার সুযোগ দেয়া যাবে না আমার আমি দেশের একজন আদর্শবান নাগরিক মুসলমান क्षति है सरकार द्वारा मुसलमान गुलाम एक शब्द दिए तुम्हें डाकामी प्रिय मंदा এই লোক মানুষটাকে আমি যদি বলি অমুক নাম বাড়ি অমুক যায় না বংশ এই সব বন্ধ করে যদি বলি আমার বাবা এটা আমার আসল পরিচয় এটা সম্মান আর পরিচয় আমার ছেলে সম্পর্কে যদি আমাকে প্রশ্ন করা হয় বাচ্চাটা কার আমি বলবোর না আমি অমুক মাদ্রাসায় পরে সব বন্ধ করে যদি বলি আমারই সন্তান এটা আসল পরিচয় মহব্বত সম্মানের পরিচয় ওস্তাদের ব্যাপারে মহব্বত বাড়লো আল্লাহর পরিচয়টাও আসমানের মালিক জামিনের মালিক সব বন্ধ করে যদি বলি আমার আল্লাহ আমার কর্তা আমাকে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ আল্লাহ যদি বলেন বান্দাকে বলে আল্লাহর কসম জাননাকে ঢুকতে কোন তিকেট লাগবে না এমপি সাহেব পার্লামেন্টে ঢুকতে গিয়ে একজন অচেনা লোক ঢুকতেছে গা ডেকে বলে বলে কথা কম আমার বন্ধু কোন চেকিং হবে না রবি যদি বলে আমার উম্ম কোন চেকিং এর দরকার না আল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে যা আমার বন্ধু জুতা সেলাই কর্নেওয়ালাকে বলবে না সুইপার কে বলবেন আমার বন্ধু এমপি সাহেব তাকেই বলবে আমার বন্ধু যে এমপির জন্য জীবন দিতে রেডি কথা বুঝেন তোমার আমার মতো গাঞ্জা করে রে বলবেন এটা আমার আসল উম নবী ওই উন্মতেরই বড়বে আমার উম যে নবীর নবীর উন্মতের আল্লাহ একটা ডাক দিলেন আমার বান্দা বান্দার ভিতরে হিন্দু বৌদ্ধ সবাই সামেন আল্লাহ বলেন তুই যে লাইনি না কেন উম্মতের আল্লাহ তা আসমান বানাইছেন জমিন বানাইছেন পাহাড় কে বানাইছেন বুঝে শুনে বলেন তো পাহাড় কে বানাইছেন আসমান জমিন কে বানাইলেন আমাদের শুধু আমাদেরকে আল্লাহ বলছেন আমার বান্দা আসমান ও আল্লাহ বানাইছেন কিন্তু বলেননি আমার আসমান জমিন আল্লাহ বানাইলেন কিন্তু বলেননি আমার জমিন সূর্য আল্লাহ বানাইছেন বলেননি আবার সূর্য আল্লাহ সব বানাবার পরে শুধু কারণ ও তুই হিন্দু ধর্ম পূজা আমার না আমি বানাইছি। তোরে যখন আমি বানাইছি কারো পরামর্শ নেই নে তোর হাত কেমন বানাবো চোখ দুটো কেমন বানাবো বানাবার বেলা আমার আল্লাহ কয়জন ছিলেন একটু মহাব্বতে বলেন কয়জন বানাবার বেলায় আমার আল্লাহ একজন খানা দেওয়ার বেলায় আল্লাহ কয়জন জিভে দিয়া কথা বলার শক্তি দিলেন কয়জন আল্লাহ এক তোর বানাবার বেলায় আমি আল্লাহ এক ওগন্ধা তোর জিভে দিয়া কথা বলার শক্তি দেওয়ার বেলায় আমি আল্লাহ এক খানার বেলায় আমি আল্লাহ এক কথা বেলা আমি একা শেষ দাদু থেকে আর একজন চলো শেষ দাদু আমি একাকেই দিবি শেষ দার মিতরে তুই আর একজন অনেক ঢুকাইলি কেন তোর উপকার করো তোরে ভালো বানাইছে না না যদি ভালো বানাইতো সে কোনদিন অসুস্থ হতো না ডাক্তারে আর একজন আরো ঔষধ দিয়ে ভালো করে তার মানে ডাক্তারি ভালো করার মালিক ডাক্তার যদি ভালো করার মালিক হইতো ডাক্তার অসুস্থ হয়ে বিস্নায় পড়ত না আল্লা কে তোরে তো এখন অন্যদিকে দড়াইতেছো অনুরোধ করে আল্লাহ তালা তরে বলে মায়ার নজরে বান্দা তুই ফেরে তো বা করতে দেরি হবে আমি তোর গুণামা করতে দেরি না يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقمتوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم চাল তখন সরান আল্লাহ আসমান বানাইছেন বলেননি আমার আসমান আসবান ও আল্লাহ বানাইছেন জমিনও আল্লাহ বানাইছেন আল্লাহর দেখ তার মার সেরে গেল না এই গায়ে জামাটা আমার আমার না আমার মাথা টুপি আমার আমার ভাগ্রিক আমি ছেলের জামা আমার বলছি বানাইছে কে আমি টাকা দিছে কে আমি আমার ছেলের জামা আমি বানাই দিছি টাকা আমি দিছি কিন্তু বলি না আমার জামা আমার স্ত্রীর বানাইলাম টাকা দিলাম কিন্তু বলি না আমার জামা আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ বানাইছেন কিন্তু বলেন না আমার আসমান আমার জমিন কারণ কি আমি যদিও বানাইছি টাকাও যদিও আমি দিয়েছি কিন্তু এটা আমার জন্য না এটা ছেলের জন্য তোর বানাইছি আমি মাওলা আর এবারের জন্য আমার আসমান তোর আসমান আমার কোন কাজে লাগে না তোর কাজে লাগে সূর্য তোর গুলাম এজন্য সূর্য বলি না আমি বানাই বলি আমার সূর্য কারণ এটা তোর জন্য বানাইছি বা তোর জন্য বানাইছি তোর জন্য বানাইছি না তোর জন্য বানাইছি দিন তোর জন্য বানাইছি মাছ তোর জন্য বানাইছি এই আমি আল্লাহ বলি না আমার মাছ আমার গাছ আমার সূর্য আমার চাঁদ আমি আল্লাহ করে বানাইছি আমার গোলামির জন্য কারণ আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহকে আব্বা বলে ডাক দেওয়ার কেউ নাই তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দেওয়ার কলিদা ঠান্ডা হয়ে যায় তুই যখন তোর মাকে একটা মা করে ডাক দেয় তোর মায়ের কলিদা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ বলে সম্বোধন করার কেউ নাই আমি আল্লাহ করে বানাবার পর তোর ভেতর একটা জিব ব্যাধি কথা বলার জন্য ওই জিব্বা তুই আব্বা ডাকবি বাধা নাই তুই ওই মাকে মা অন্তর বড় ঠান্ডা হয়ে যাইতো তোর একটা ডাকের বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুণ গুণ মাফ করে দিতামি তু মে মা বুধ হি তুমরা দূর করুঝকো এক মজোর ও টাকা বা ভাই ও গাড়ি বালা গাড়ি বলা ভাই বাড়ি পরে আসে বাড়িওয়ালা না জীবনে কত বড় বড় বড় বড় মাস্তান চলে গেল কেউ আজ পর্যন্ত নাম নিশানাও জানে না চট্টগ্রামের আমান উৎসাহুল্লাহ গরিব সম্মানকে দিলেন আল্লা বলেন এই এজন্য আমার কাছে আসমান তোর যে কারণে আসমানের দাম নাই তোর দাম আমার কাছে দুনিয়া যাহা কিছু বানাইলাম সব তোর জন্য তুই আমার জন্য এজন্য তুই বড় দামি আবার টাকায় দেখছো তুই দামি হওয়ার পেছনে তোর মাস্তানি টাকা পয়সা কিছুই না রে বাবা হরিণের নাবির ভিতরে কস্তুর ব্যাং এর কাছে টাকা আছে সাপের কাছেও মনি মুক্ত আছে অভাব নাই তুমি টাকার গড়াই কেন কর মানুষ তোদের মতো দুর্বল আর কেউ নাই পিপিলিকার কাছে তুমি দুর্বল শারিতেও না দেখুন এসি মশারির ভিত্তি দিয়ে মশায় গান গায় সর্ব ছোট ছোট ছিদ্র দিয়ে ঢুকলো কেমনি এখানে তো আল্লাহ পরিচয় পাওয়া যায় মশারির ছিদ্রের থেকে তোর কানের ছিদ্র অনেক বড় তোর নাকের ছিদ্র অনেক বড় মশা কানের কাছে গান গায়ে ঢুকে না নাকের কাছে গান গায়ে ঢুকে না মশায় যদি সংসদ ভবনে মশা ঢুকতে কোনো টিকিট লাগে এমপি সাহেব দিতে কোন টিকেট লাগে দেখছেন নি খালি মশায় যদি হরতাল দেয় উপায় আছে কথা গান কেন এই মশার কারণে কোটি কোটি মানুষ ভাত পায় পাওয়ার কি মশা আমার কারণে আমার কারণে মশারির শ্রমিকরা কাজ করে সব আমার গোলামি আমি মশার কারণে ভাত পাই যদি একবার সেপি পারবে তুই মশার কাছে কেমন অসহায় দেখত মশারি টানাই না মশা ঢুকলো ঘুমাইছো আমি আল্লাহর বড় মা এলাকি তুই আরামে ঘুমা এই রাত্রর অন্ধকার তোর আরামের ঘুমের জন্য বানাইছি মশারে বলছি খবরদার আমার বান্দার ঘুমে ডিস্টার্ব করবি না আমি আল্লাহ ফেরেস্তরের দিয়ে তোরে সারা রাত পাহারা দিতেছি কি করতেছে তু দুনিয়া দেখবাস ভাইরাবার কষ্ট হয় আপনার আর একটু সামনে আগাব রাগ করেননি তারা বিশ টাকা কবুলা আমল চোর আমরা বিশ টাকা দিয়ে ধরুন আমরা কোন দ্বন্দ্বে যাইতে চাই না আল্লাহ আমাদের বুঝার তো ঠিক দান করব খবরদার আমরা কাউকে গালি দিব না আর যারা গালি দেয় তাদেরকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না কারণ আমরা কম জানি না আমরাও যদি প্রশ্ন করি উত্তর দেওয়ার মতো আপনার কোন কায়দা নেই খাজা মহিনুদ্দিন চিস্তি আজমিরিকে গাঞ্জা করবো গালি দেয় অথচ কত বড় একজন দেখলাম। মাহিনার থেকে ভারতে কালেমার দাম মেহনত ন কালেমা পরে মুসলমান হয়েছে আজকে সেই খাজা মাহিনুদ্দিন কে গালি দেওয়া হয় আমি অনুরোধ করে বলবো রে নমিনের দাম কেন গালিদায় বলে নবীর যুগে ছিল না তাহলে আমি তোমাকে বলবো নবীজির যুগে আল্লাহর কসম বি শরীফের কিতাব ছিল না মানো কেন তোমার এই প্রশ্ন করার আগে ফ্রিডাম দরকার তুমি যে আটকায়ের হয়েছে খবর আছে না জীবনে ম্যাডাম সামনে নিয়ে লেকচার দেন নাই দে কেন বলো নবী জীবনে শার্ট প্যান্টাই করেন নাই পরো কেন বলো আমরা ঘোরার ঘাস কাটতে লেখাপড়া করি নাই ইনশা আল্লাহ এতটুকু বুকে হিম্মত নিয়ে আগাইতে থাকেন কারো কোনো প্রভাগান্ডায় সামনে যাবেন না ঝগড়াও করবেন না আল্লা একটু গরম ভা পাইছি মিত্রে ওরে কোথায় তুমি বিল্ডিং করছো গেছি আরাক আর এক গ্যারান্টি কত কয়ে একশো বছর কয়েক তিন দিন পর মরবি ভাঙ ভাং অন্য বিল্ডিং নিয়ে যা মধু রাখার বোতল খোলা মুখ নিচের দিকে মনে মনে বিশ কেজি দশ কেজি মধু থাকে ওরে বাঙালি তাকায় দেখ এক ফোটা মধু ও নিচে পড়ে না তুমি ইঞ্জিনিয়ার আল্লাহরে আল্লাহ আমার মতো দুর্বল কেউ না আর এই দুর্বলতাটাই হলো দামি হওয়ার কারণ বাবা বছর আইছে বাংলাদেশে। বিশাল মার্কেটিং করে আসছে বর্তমানে মার্কেটিং এর ভিতরে আকর্ষণীয় মার্কেট হলো মোবাইল ধামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েছে আশি হাজার টাকার দাম বাক্সা যখন হাত দিলো বাবায় চোখ লাল করে বলে খবরদার এখানে হাত দিস না দামি জিনিস বাবায় ব্যস্ত কাজে আছে আবার ছেলেটা হঠাৎ করে প্যাকেটটা খুলেই ফেললো আরো করে। ছেলে খালি মোবাইলের ইনটেক প্যাকেট খুললো আর চর দিল বাবা চর দিয়া মোবাইল আবার রাই আবার কাজে ব্যস্ত এদিক দিয়া পিচ্ছি বাচ্চা শ কি করেছে ছোট বাচ্চা তাকায় বাচ্চার দিকে বাবা চোখ টারে লাল করলো বাচ্চা কেবে ধরলো বাচ্চার চোখের কান্না আসা মাত্র বাবায় बड़ सेलेबल ना तुम्हारे बड़ दुरबल तोर माया बस বান্দা তোর মতো দুর্বল কেউ নাই এই জন্য তোর গুড় কি আমার বড় মায়া তুই শায়তানের দোকায় পড়ে অন্যায় করেছো আমি জানি তুই সূর্যের তাপ সহ্য করতে পারো না দিনের বেলা লক্ষ মাইল দূরে সূর্য চতুর্দ আসমানে আল্লাহ টানায় আছে ওই আসমানে সূর্য তার নিচে তিনটা আসমান তার উপর আরো তিনটা আসমান তিন আসমান তিন আসমান ছয় আসমানের মাঝখানের ভিতরে ছিল সপ্তম আসমানের ওই মাঝখানের আসমানটা সূর্য রায়িকা আল্লাহ ডাইরেক্ট আপটা জমিনের মধ্যে ফালায় না পান্ডা কষ্ট পাবে কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণ সূর্যের তাপ ওই গ্যাসের আবরণে টেনে ধরে যতটুকু ক্যাপচার করে তারপরে বাকিটা জমিনে সারে এর দল আমার দরবারে একটু চোখের পানি ছেড়ে ক্ষমা চাইতে পারো তোর চোখের পানিটা গালের নিচে আসার আগেই সব গুণাগুণো মাফ করে দিবর বলাম আমার এলাকার মানুষ আমার গালি দেয় আমার মতো খারাপ আর কেউ নাই কিন্তু সামনে বলে না ভয় আমি মারব কিন্তু এই কলঙ্কের জীবন নিয়ে আমি কবরে যেতে চাই না রে আল্লাহ এই কলঙ্কের মুক্ত করা যায় একটু পরামর্শ দেন আমি কলঙ্কমায় জীবন নিয়ে কবরের দ্বার প্রান্তে যাব না কি করে কলঙ্ক থেকে নাজার পাই ইমাম সাহেব বলে ও বুড়া মানুষ সব সময় আল্লাহকে ডাকলে আল্লাহ শুনেন তবে এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বড় আল্লাহ তার বান্দাকে ডাকে নির প্রভুর তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও এরে আল্লাহর গোলাম আপনারা জানেন একটু মনে থাকলে বলেন তো প্রথম নামটা কার দ্বিতীয় সিরিয়ালে কার নাম তিন নাম্বার সিরিয়ালে কার নাম চার নাম্বার সিরিয়ালে কার নাম অমরের মতো মানুষ হজরতের ওপেন টিকে পেয়েছেন এদের বাংলা ইতিহাসের কিতাব পাওয়া যায় হেকায়াতের সাহাদা বাংলা পাওয়া যায় আবু বকরের ইতিহাস পড়ো মৃত্যু পর্যন্ত কান্নার আবাস ওসমান আলীর ইতিহাস শুধু কান্নার আবাস ও চালাক বাঙালি আমাকে একটু জবাব দে মরণ পর্যন্ত কেন কান্না করেছে একটু বালিশেদলা সেদলা মাথাটা লাগায় চিন্তা করো তোমার উপায় কি হবে ওসমানের মতো জান্নাতি মানুষ মরণ পর্যন্ত কানলেন কেন হজরত আলির মত মানুষটা জাননাতে টিকিট পেয়ে মৃত্যু পর্যন্ত কাটলেন কেন এর আল্লাহর তোমার আমার কত কান্না দরকার অথচ চোখে পানি নাই কান্নার কোনো বয়ান নাই যেই বক্তা বেশি হাসাইতে পারে ওই বক্তারে পাবলিক বড় মোহবত করে স্মার্ট বক্তা বড় দামি বক্তা গা বলে মোবাইলে শুনলাম বাঙালি বেশি কান্নার দরকার নাই নদী বেশি কাদেন নাই অত অথচ আল্লাহ বলেন হাকু কম হাসো বেশি বেশি কান্না করো আল্লাহ নবী বলেন মান্দা জাহান্ন করে দিবেন আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন বান্দা কান্না করে এটা এ দা দাঁতের মতো স্বভাব যদি কান্না না আসে বাহানা করাটাও স্বভাব হবে কান্না না আসলে কান্নার বাহানা কর আর বলে কয়েক দেখ কান্না মোটেও চোখে পানি নেই হুদাই কান্না করে পানি নাই ওর দেয়াদ কিছু নাই মদিনার নদী বলেন কান্না করা যেমন স্বভাব বাহানা করা তেমন স্বভাব এমন একজন দাগের বাচ্চা দাঁড়ায় কি বলতে পারবেন এমন একজন অলির নাম বলেন যে কান্না ছাড়া অলি হয়ে গেছে এমন একজন বুজুরগের নাম আমাকে বলবেন কি যে বুজুর্গ তাহার ছাড়া বুজুর্গ হয়ে গেছে এমন একজন আল্লাহওয়ালা নাই যার জীবনে কান্না নাই এমন একজন বুজুর্গ নাই যার জীবনে কান্না নাই আর মাস্তানি চলে না রে বাবা এই সম্মানের চেয়ারে বসতে হলে এলেমের গরম চলে না আমলের একমাত্র চোখের পানি আল্লাহ দোয়া মা বাবার দোয়া এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা আমি হাফিজুর রহমানের মা ও একজন মা আমিও তোমার মতো একটা যুবক সন্তান তুমিও যুবক আল্লাহর কস টুপি মাথায় দিয়ে সম্মান নষ্ট হয় না বাবা আমরা টুপি দাঁড়িয়ে জীবনটা কাটা যাইতেছি কিছুই তো হলো না একেবারে যে হয় না তা না হয়েছে হয়েছে অনেক কিছু হয়েছে কি হয়েছে আকাশ পরিমান সম্মান বাড়াই দিয়েছি এমন সম্মান আর শান্তি দান করেছেন শান্তি মতো যায়। আমি বলি না তুমি আমার মতো টুপি হলা হুজুর হয়ে যাও স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও আমি একবার বলতে চাই না বাবা তুমি স্কুলে থাকো কলেজে থাকো ভারসিবিতে পড় তুমি চাকরি দেখো ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক কবি ওকিলা নামাজি আসেনি আমি এখন তোরে তোরাফ করে দিব তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি স্কুলে পরে কলেজে পড়ে ভার্সিডিতে পরে অভাব নাই তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি বান্দা। ड्राई बाड़ी कृषि क्या श्रमिकर क्जेस मालिक एक हराम भावे ना आई तुम क्यों पारा नी भाई आल्ला बेजार हो ग দিনের পথে টাকা চাইলে দিতে চাও না খালি অজুহাত থাকলেও তার চোখ ভালো না মেয়ে থাকলেও তার কিডনি ভালো না স্ত্রী থাকলেও তার কথা মতো চলে না এর থেকে অশান্তি কি চাও তুমি এক মাস এপ্রিল মাসের শেষে হিসাব মিলাও কয় টাকা তুমি আল্লাহর আল্লাহ দান করেছো আর কত টাকা তুমি সংসারে ব্যয় করেছো এরপরে হিসাব করে দেখো এরপরে তুমি যদি বলো মিথ্যা বলো নাই নাই নাই নাই আল্লাহ তোমার এমন নাই বানায় দিবে কোটি টাকা থাকলেও দেখবা সম্মান নাই শান্তি নাই যেই নাই আর ফিরে আসবে না বাইরা আমার আল্লাহর বলামর্শ নিয়ে বাড়ি চড়ে গেলেন বিছানা না উঠে আমার মতো জাহান নামের আসামি কেউ আল্লাহর বান্ধা মন অজর দাঁড়ায় কান্না শুরু করলো হঠাৎ করে গাইবি আওয়াজ ও লাভ নাই তোমার নামটা জাহান্ন হয়ে গেল আল্লাহর কান্না বন্ধু করে না আবার কান্না শুরু করলো পেছন দিক দিয়া বেবি সাহেবা ডেকে বলে ও স্বামী আমার তুমি কি গাইবি আওয়াজ পাও নাই তোমার নাম জাহান্নামীদের খাতা এলাকা তুমি আবার কেন কাঁদো আল্লাহর নান্দা বলে রে দিদি তুমি বলো আল্লাহর এই দরওয়াজা ছাড়া ভিন্ন কোনো নাজার পর দরওয়াজা আছে নাকি বলে নাই নয় আমার আল্লাহ তা ইচ্ছার উপরে আল্লাহর বান্দা এই কথা বলে আবার কান্না শুরু করলো কান্নার এক পর্যায়ে গাইবি আবার আওয়াজ গাইবি আওয়াজ এসে বলে রুড়ার লাগবে না কান্না বন্ধ করে দাও তোমার নাম এখন জানি সৈন আলিমা আলী يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اجعل بي يدي صغيره وفي عينها فكبره اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نهره ونعوذ بك من شروره اللهم اجعلني من المستجابين للدعوة আল্লাহ ইন্নি আহ যুদি কমিং জলি আল্লাহ নি মারিফতিহমি উলু عن غير রব্বি كما কমার রায়নী সজির رب হামুমা كما বয় খানা রোডের উপরে এই দৃষ্টি বাদলের ভিতরে আপনার বান্দারা কেউ ঘুমাইতে যায় না আয়াল্লাহ কেউ বসতে পারে না অনেকে দাঁড়া দাঁড়ায় কোরআনের কথা আদর্শের কথা আয় আল্লাহ কেউ টাকার লোভে আসে নাই খানার আসে না এর আল্লাহ আপনার মহত্ম আপনার হাদিবির মহব আয় আল্লাহ আপনি কারো হাত খালি ভিরাদি নারে মালি একজনার হাতও খালি ফিরেন নারে মাললা মেহেরবানি করে সকলের হাত গুলো করে নেন অল্ল আল্লাহ করে মাহফিলেরও শিলা এলাকার ঘরে ঘরে শান্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ টাকা পয়সা বরাবর শু দিয়ে মাইক লাগতেন বউ দিয়ে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন ধির দায়িত্বে থেকে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন আয় আল্লাহ যারা বিরোধিতা করেছে তাদের এভে বায় করেন আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল তুটি ক্ষমা করে বানালকে বাতি জ্বালায় দেন মা বন্ধের আবেদ পর্দা মিশি বানায় দেন আয় আল্লাহ ছেলে সন্তান গুলো দিনদার নার বানায় বানাল আমল মজবুত করে দেন শ্রমিক বাইরা কষ্ট করে মাহাফিনের আয়োজন করেছেন কবুল করে নেন আয় আল্লাহ কমিটি এ কোম্পানির সাথে দ্বারা জড়িত সবাইকে কবুল করে নেন नतन कमिटी जरा सबाई दिन दार बनाल अने चलोआ कबुल कर থেকে হেফাজত করেন অন্য আই অন্য যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সফলতা দান করেন অন্য নদীর সুল্লতের আমল ওলা জিন্দিগি দান করেন অন্য ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাদের মা করে দেন এখনো যারা চেষ্টা করে কবল করে নেন আয় আল্লাহ দেশের কবুল করে নেন আয় আল্লাহ ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়ার দান করেন আল্লাহ জানেন দুসমান মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ আরাম থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পেরেশানি দূর করে দেন সমস্ত সহযোগী সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ যা প্রায় খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনার নবীর খাটি আশেখ দেন। আমাদের সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন ছেলে সন্তান গুলো আলা দিনবার বানাবেন মা বোন কে আপনি কবুল করে নেন আয় আল্লাহ ঘুমের ঘরেও যদি হয় আমার মায়ার নবীজির সাথে মোলাকাত করাইয়া দিয়া বলল আমার নবীর সাথে মোলাকাত করাই দিয়ে বলল নবীর আদর্শের টুপি মাথায় দিলাম দাঁড়িয়ে রাখলাম লামা ধরলাম কত মানুষ গালি দেয় তারপর টুপি ফালাই না দাঁড়ি ফালাই না আদর্শের দাড়ি টুপি এত সুন্দর না জানি আমার নবীজি কত সুন্দর আমার নবীকে ঘুমের ঘরে দেখা দিয়ে নামল নবীজির রোজায় সালাম পৌঁছাদার পাউ বিদান করে নামল আল্লাহ কাউকে নদিনায় না গিলাম না দরাযা কবর ডাকবেন না রে মালিক মা করে মোবাজাতের পরে সবাই ঘরে চলে যাবে কেউ গিয়া ডাকবে মায়া কোনো ভুবাই নয় আর একবার আপনার মামদারা আছে যাদের মা বাবা ওই মা বাবারে ডাকতেও বাড়ে না মা বাবায় কবর থেকে বোয়ার অপেক্ষায় সন্তান আজকে তুমি দরো আজ লাটকা ঘুমাও সাদা কাপড়ের প্যাকেট বানায় মা বাবারের কবরের ওই মা বাবার চেহারাটাও কি মনে ভাবে না ওই মা বাবার জন্য কি তো মায়া হয় না রে সন্তান না দাদার কবরে বৃষ্টির পানি যায় ভিড়ার কেউ না ও আল্লাহ টাকা দেখে আমিন গুলো কি কবুল হবে না রে ওলামায়ে ও লামায় আমার আমিন গুলো কবুল করে নেন সাদা দারুওয়ালা মুরুদ্দিদের আমিন কবুল করে নেন ছাত্র ভাই যুবক ভাইদের আমিন কবুল করে নেন মা বোনের আমিন গুলো কবুল করে নেন আল্লাহ গুণাহের কারণে দিলটা শক্ত পাথরের মতো চোখে আপনি অজের বর করতে আপনার স্নেহ জন রসিল আপনার খাস তলিদের দিলটা নরম বানায় কান্নাওয়ালা চক্ষান করে ন কান্নাওয়ালা চক্ষ্র দান করে বলল কান্নাওয়ালা চক্ষ্র দান করে দানে করে দেখেন কার চোখের পানিগুলো গালবে হাতটা গাড়া একটু দোয়া নেন কান্নাওয়ালার দোয়াল্লা খালি ফিরাবে না এ কান্নাওয়ালা এই ময় দানে আমার মতো গুণাগার কেউ নাই আমি আপনার কাছে আল্লাহ আপনার উপর রহমত করেছেন আল্লাহ গুনার কারণে যেন আল্লাহ ফালাই না দেন এলেন নাই আমার নয় কিছুই নাই আল্লাহ গুনার কারণে আমি বলাই দিন এই ময়দানে কি আপনার কোন বান্দান এই ময়দানে কি কারো আমিন কবুল হবে হবেন যারা আমিন কবুল করবেন তার সকলকে মহাফ করে মা বাবার কবর জান্নাতের বাগান বানা দেন যারা বেঁচে আছেন আয়া দাঁড়ায় দেন আয় আল্লাহ অসুস্থ রুগীদের সুস্থ করে বানাল দীর্ঘ মেঘ আয়ার দান করেন আল্লাহ নিরাপদে সারা দুনিয়া হেফাজত হেফাজত করে নল আয়াল্লা মেহরবানি করে আপনি কুদুরতের বেড়া হেফাজত করেন জানাল ইজ্জত সম্মান স্ত্রী সন্তান মাদ্রাসা মসজিদ হেফাজত করেন আল্লাহ তা না সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ মরণ থেকে তো পালানোর কায়দা নাই তবে আপনার কাছে আড্ডার মরণটা যেন রমজানের মাসে রোজা হালাতে শুক্রবার দিন হয় আয় আল্লাহ কবরে যাব না কবরের দুই পাশের মাটির চ্য করতে পারবো না আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন বলল নোয়া কবুল করে নেন আল্লাহ দেন্লাহ থেকে হেফাজত করে নল মোকালে ফেরে বানায় দেন আয় আল্লাহ বন্ধু বানায় দেন আয় আল্লাহ এলাকার মানুষ গোটা দুনিয়াবাসীকে আপন বানায় দেন ওস্তার ছাত্রকে আপন বানায় বলল মাদ্রাসার স্থায়ী জায়গায় বহু টাকার প্রয়োজন গায়েদের দ্বারা ব্যবস্থা করে দাঁড়াল ছাত্ররা কোরআপরে কষ্ট করে একটু দয়া করে জায়গা টাকার ব্যবস্থা করে দাঁড়াল মহব্বতের ঝুকায় বানাল আয় আল্লাহ দিনের সমস্ত ন্যায় কষা নসিলন করে দেন আয় আল্লাহ জেন্দিগি দান করেন চক হাত গুনা থাক মু